কি বলছে এটার জন্য আল্লাবাক বলেই দিছেন এটার উত্তর কোরআন একাডেমে সরাসরি আল্লাহ খালান যদি তোমরা বড় বড়ো গুণাগুলো থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট ছোটো গুণাগুলা মাফ করে দিব দূর করে দেবো সোহানালা ওয়ান উৎখালকারী মা তোমাদেরকে সম্মানজনক জান্নাতে আমি প্রবেশ করাবো সোভানালা এই জন্য খেয়াল রাখতে হবে যে কবিরা গুণা যাতে আমাকে দিয়ে না হয় সৌগিরা গুণা নিজের অজান্তেও হয়ে যেতে পারে ইচ্ছা অনিচ্ছা হয়ে যেতে পারে ওইটা আবার উজু করব অজু করার সময় আমার হাত ধুবো আল্লাপাক সৌগির এগুনা মাফ করে দিবেন মুখ ধুবো সৌগির এগুনা মাফ করে দিবেন রাস্তা দিয়ে হাঁটতেছি একজনকে সালাম দিব সৌগির এগুনা যাবে একজন দিকে একটা হাসি দিছি সৌগিরা গুনা মাফ হয়ে যাবে দেখেন কত সুবিধা হাসলেও গুণা মাফ হয় কিন্তু আমরা মুখটাকে এত ভারী করে রাখি সালাম দিলে সালামের জবাব দিনা আরেকদিকে বেরিয়ে থাকি অথচ একটু হাসবেন একটু হাসি কথা বলবেন এটা দ্বারা আল্লাপাক সৌগির এগুনা সব মাফ করে দিবেন তো সৌগিরা গুনা মাফ হওয়ার কত পন্থা আর এই শর্ত হলেও কবিরা গুণাগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের মধ্যে যে কবিরা গুণাগুলো আছে এগুলো থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমাদের ছোট গুণা হয়ে যাবে যে জানতে চেয়েছেন যে মেয়েরা সশব্দে কোরআনকারী তালাবাদ করতে পারবেন কিনা মেয়েরা সশব্দে পারবেন মেয়েদের ভিতরে যাতে বাহিরে আওয়াজ না যায় মানে ঘরের ভিতরে মহিলারা আছেন বা মাহারাম আছেন বাবা আছে বাবার সামনে ভাইয়ের সামনে এদের সামনে তেলাবাদ করা যাবে তবে খেয়াল রাখতে হবে যাতে ঘরের বাহিরে আওয়াজ না যায় এতটুকু আওয়াজে আপনি তেলাবাদ করতে পারবেন কিন্তু বর্তমানে বড় এক ফেত না এখন ইউটিউবে ফেসবুকে দেখা যায় মহিলা কারীর তালাবাদ না ওজুবিল্লা মহিলা কারি এরকম তালাবাদ শুনাইতে পারবেন না তারপরে দেখা যায় মহিলা বক্তাও বাহিরিছে আচ্ছা মহিলা বক্তা বাইরে ভালো তারা মহিলাদের মধ্যে বয়ান করবেন কোরআন শুনার কথা বলবেন ভালো কথা কিন্তু ওইগুলো এখন বিডিও আকারে বাইরেও দিয়ে দেন তো বাহিরে তো অন্য মানুষে শুনলে এটা গুণা হবে তার আওয়াজটা বাইরের মানুষের শোনা গুণা আওয়াজটাই শোনা গুণা সেখানে তাকে দেখা তো অন্য কথা কথা তার আওয়াজটা শোনাই গুণা তা তিনি দাওয়াতে কাজ করতে যায় মানুষকে জাহার নাম থেকে বাঁচাতে যায় উনি জাহান নামি মানে একটু আগে আমরা যেটা বলছি যে আরেকজনকে জাহার নাম থেকে বাঁচাতে যায়। নিজে জাহান্নামি হয়ে যাওয়া তারপরে আমরা দেখি অনেক অনেক মহিলারা আবার ইসলামী সঙ্গীত গায় আবার ইসলামী সঙ্গীত এগুলা দিয়েও ইউটিউবে ফেসবুকে ইসলামী সঙ্গীত দিয়ে দিছে টেলিভিশনে অনেক মহিলা দেখা যায় ইসলামী সঙ্গীতও গায় এগুলো হারাম কোন মহিলা তার সুললিত কণ্ঠে এরকম ইসলামী সংগীত গাইতে পারবেন না এগুলো হারাম হারামে সশব্দে কোরআনে কারিম তালাওয়াত আর কি প্রশ্ন আছে কেন তা বলে ফেলান কি এটার সাথে রিলেটেড আচ্ছা তেন আপনার গুলো বলে ফেলেন তাড়াতাড়ি প্রথম কথা হলো ওই ব্যক্তির উপরে যদি দেশে থাকতে হজপরস থাকে মানে দেশে থাকা অবস্থায় তার উপরে হজপরস তো তিনি সেখানে চাকরি বাকরির জন্য গিয়েছেন হজর উদ্দেশ্যে যান নাই তাহলে তিনি ওখানে হজ করলে সেটা ফরজীয়ত আদায় হবে না সেটা মোস্তাহাব আদায় হবে আর দেশে থাকা অবস্থায় তার উপরে হজ হয় নাই তিনি এমনিই সৌদি আরবে গেছেন তো সুতরাং হজ তার উপরে পরজ না কিন্তু যেহেতু উনি যে কোনো উপায়ে সেখানে পৌঁছার মতো সামর্থ্য তার হয়ে গেছে সেখানে গিয়ে পৌঁছার পরে তার উপর পরজ হবে সেই ফরজীয়ত আদায় হবে কথাটা বুঝতে পারছেন মানে দুই ধরনের হালত একটা হল দেশে থাকতে তার উপর হয় হয়নি কিন্তু কোনো কারণে সে যখন সৌদি আরব গিয়ে পৌঁছে গেছে তো সেখানে পৌঁছার কারণে তার সামর্থ্য এসে গেছে এই জন্যই ওই যে যে আগে হস করে নাই তাকে দিয়ে যদি আপনি বদলি হজ করান আপনার বদলি হজ আদায় হবে না কারণ কি তো ওই ওই লোকের উপরে তো হস ফরজ হয়নি আপনি যখন টাকা দিয়ে তাকে পাঠায় দিচ্ছেন সে যে কোনো উপায়ে সৌদি আরব পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে ওই লোকের উপরে হজ ফরজ হয়ে গেছে এখন উনি যখন হস করবেন ওনার পর আদায় হবে আপনার বদলি হজ আদায় হবে না কথাটা বুঝতে পারছেন ঠিক একইভাবে ওই যদি কোনো লোক চাকরির উদ্দেশ্যে ওখানে গেছেন যেহেতু যে কোনো উপায় উনি পৌঁছতে পারছেন সেখানে পৌঁছার মতো সামর্থ্য তো পৌঁছে গেছেন এখন তার উপরে ফরস হয়েছে সেটা আদায় হবে কিন্তু দেশে থাকাকালীন যেটা ফরজ সেটা এখানে আদায় হবে না এটার জন্য দেশের থেকেই আপনি হজের নিয়তে চাইতে হবে আবার দেশের থেকে আসতে হবে জি যে নামাজ আদায় তো পরের কথা প্রথম কথা হলো সুগন্ধ এই সুগন্ধি ব্যবহার করা জায়েজ হবে কি হবে না এটার ব্যাপারে ফোকাহাইক্রামের মতামত হলো অ্যালকোহল যদি একেবারে ন্যূনতম মাত্রায় থাকে যে মাত্রা না হইলে সুগন্ধিটা সংরক্ষিত থাকে না এই রকম মাত্রায় হইলে এটা জায়জ আর এর থেকে বেশি মাত্রা হইলে ওটা জায়জ দেয় যেটা বেশি মাত্রা হবে না এটা জায়জ না সেটা গুণা হবে কিন্তু এটার সাথে নামাজের সম্পর্ক না আলহামদুল্লাহ তাহলে বাংলাদেশ মানে আমেরিকা তো এমন জায়গাও আছে যেখান থেকে মসজিদে যাইতে এক ঘন্টা গাড়িতেই এক ঘন্টা সময় লাগে এবার হাতি যেতে হলে কতক্ষণ সময় লাগে তো যদি এরকম অবস্থা হয় তার জন্য নিয়মিত যাওয়া আসা কষ্টকর মানে দেখা যায় তার চাকরি বাকরি তার ঘুমানো তার বিভিন্ন কাজ এগুলো মিলে এভাবে এক ঘন্টা যাওয়া এক ঘন্টা আসা এটা তার জন্য কষ্টকর হয় তাহলে সেই ওয়াক্তে এটা ওজর হিসাবে গণ্য হবে আর যেই ওয়াক্তে তার পক্ষে সম্ভব হবে যেমন ধরেন এখন জোহরের চলা তার এখন কোনো কাজ নেই ডিউটিও নেই কিছুই নেই এখন তিনি বসে আছেন বাসা এমনে বসে আছেন তাহলে তিনি এক ঘন্টায় যাবেন এক ঘন্টা আসবেন কোন অসুবিধা নেই তাহলে সেখানে জামাতে আদায় করবেন আর যেই ওয়াক্তে ওনার জন্য সমস্যা এত দূরে যাওয়া আসে সেটা তার জন্য ওজর হিসেবে গণ্য হবে সেই ওাক্তে জামাত না ধরলেও গুণা হবে না জি ভাই জি জিয় বলেন আপনি বলে পেলেন তাড়াতাড়ি হবে না জি আলহামদুল সেটা একজন মুমিন ভাই তাকে আমরা সম্মান করি তিনি একজন আলেম আল্লাহাকার তার কে আরো বাড়াই দিন আমরা তার জন্য দোয়া করি তার সাথে আমাদের কোনো বিরোধ নাই তো সুতরাং এরকম মাসালাজি জ্ঞা করার সময় এটাও আমাদের মানহাজ কখনো বলবেন না যে উমুক মসজিদের ইমাম সাহেব বলছেন এই রকম বলে আমাদেরকে কখনো প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন এটা করলে নামাজ হবে কি না শরীয়তের দৃষ্টিভঙ্গি কী উনি বলছেন উনার মানে প্রতি উত্তরে আমরা বলব আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর আমরা দিই না এটা আমাদের দাওয়াতে মানহাজের খেলা